বর্তমানে অভিভাবকের অনুমতি ছাড়া পালিয়ে বিয়ে করা আকার ধারণ করেছে আবার সোনানে আবদাউদ হাদিস নম্বর দুই হাদিসে বলা হয়েছে অভিভাবকের অনুমতি ছাড়া কাউকে বিবাহ করলে তার বিবাহ বাতিল আমার প্রশ্ন হলো মেয়ে নিজের ইচ্ছায় বিয়ে করার পর এক সময় মেয়ে পক্ষের অভিভাবক তাদের মেনে নেয় সেই ক্ষেত্রেও কি আবার নতুন করে বিয়ে করাতে হবে দুই নম্বর যদি আবার বিয়ে করাইতে হয় তবে নতুন বিয়ের আগে একত্রে বসবাস করলে সেটা জেনা করার পাপ হবে কি না তিন নম্বর মেয়ে নিজের ইচ্ছায় বিয়ে করার পর হাদিস যদি মিলিত হয় তাহলে পুনর্মোহর প্রদান করতে তাকে পুনরায় মোহর প্রদান করতে হবে এই মাহার কি মেয়ে নিজের ইচ্ছায় বিয়ে করার সময় যে মহন নির্ধারণ করা হয়েছিল সেটা না নতুন যে নিরদুল্লাহ আমরা বুঝতে পেরেছি। এটা মহামারী আকার ধারণ করার কারণ হলো এটা আল্লাহর পক্ষ থেকে একটা গজব যখন আল্লাহর বান্দারা আল্লাহর দিন ভুলে যায় কোরআন সুন্না থেকে দূরে সরে যায় তখন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আল্লাপ এরকম মহামারীর আকারে গজব নাজিল করেন তো এই জন্য এটা আল্লাপাকের পক্ষ থেকে আমাদের উপরে একটা গজব কারণ আমরা বর্তমানে পরিবার পরিজনকে দিনমুখী করার জন্য আমরা কোন ধরনের কাজ করি না আমরা নিজে যতটুকু এবাদতবন্দি করি কিন্তু পরিবার পরিজন আল্লাহর দিনমুখী হোক এই লক্ষ্যে আমরা কোন কাজ করি না শুধু এমনি কথায় বলি যে আমার পরিবার আল্লাহ দিনদার বানায় দিক আল্লাহ ভালো বানাই দিই কিন্তু ভালো বানানোর জন্য যে পদক্ষেপ নামা দরকার সেই পদক্ষেপ আমরা নিই না আর যে বয়সে নিই সেই বয়সে নিয়ে আর কোন কাজ হবে না মানে যখন ছেলে মেয়ে আমাদের নিজেদের কন্ট্রোলে ছিল সেই সময় দেখা গেছে দিনমুখী করার জন্য কোনো পদক্ষেপ নিই নাই কিন্তু যখন আমরা বুড়া হয়ে গেছি আর আমাদের কথা যখন ছেলেমেয়েরা শুনে না তখন আফসোস করতে থাকি যে আমার কথা শুনে না পরিবারের আমি কি করব তো এই জন্য ছেলে মেয়েদেরকে যদি দিন শিখাইতে পারি তাহলে ছেলে এরকম পালিয়ে গিয়ে বিয়ে করার প্রস্তুই আসে না আর পালিয়ে গিয়ে বিয়ে করার সংস্কৃতি কোথা থেকে আমাদের মিডিয়া থেকে আমাদের যতগুলো চ্যানেলে যত নাটক ছবি যা দেখায় এগুলোর মূল প্রতিপাদ্য বিষয় হলো কার মেয়েকে কিভাবে আপনি ষড়যন্ত্র করে ঘর থেকে বাহির করে নিয়ে যাইবেন এই পদ্ধতি শিখায় কি বলেন এর বাইরে অন্য কোন শিক্ষা এগুলোর মধ্যে নাই শিক্ষাই হলো যে কিভাবে মা বাবার অজ্ঞাত সারে একটা ছেলে আর একটা মেয়ে কিভাবে অবৈধ কর্মকাণ্ড করবে কিভাবে তার মেয়েকে ওই বাড়ি থেকে নিয়ে যাবে কিভাবে বিবাহ করবে পরবর্তীতে আসি কিভাবে ক্ষমা চাইবে মাপ চাইবে এই কৌশলগুলাই শিখায় এগুলার প্র্যাকটিক্যাল তারা ওখানে থিওরিক্যাল দেখে নিজেরা প্র্যাকটিক্যাল করতে চায় এটার বাস্তবায়ন করে এই কারণে সমাজে ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে পদক্ষেপ নিতে হলে প্রথম কাজ ওই দেখা বন্ধ করতে হবে ওই নাটক দেখা বন্ধ করতে হবে নিজে আগে বন্ধ করতে হবে নিজে দেখতে থাকলেন এক এক চ্যানেল আবার বাবী দেখতে থাকলে স্টার প্লাস জি প্লাস আর যা আছে এক একজনের পছন্দ এক এক চ্যানেল আবার অনেকে ঘরে এটা নিয়ে মারামারিও হয় মানে রিমোট কন্ট্রোল কার কাছে থাকবে একজনের থাকবে এই কয় আমার কাছে থাকবে মানে এক জনের পছন্দ তো একটা কে কোনটা দেখবে কারটা কে দেখবে যদি আপনি স্ত্রী ছেলে সবাই মিলে ওগুলাই দেখেন তো ওই পরিবারে মেয়েও আরেক ছেলের সাথে পালাবে ছেলেও আরেক মেয়ে নিয়ে আপনার ঘরে আসবে এগুলোই তো স্বাভাবিক বিষয় এর থেকে ভালো কিছু তো সেখানে আশা করা যায় না এর জন্য আগে বন্ধ করতে হবে এগুলা দেখা বন্ধ করেন পরিবারের সবাই তাহলে কমে আসবে। এই মহামারী এখন কথা হলো যদি নিয়ে যায় তাহলে কি করতে হবে এটার ব্যাপারে কথা হলো অভিভাবকের অনুমতি ছাড়া যদি কোনো মেয়ে বিয়ে হয় এই বিবাহ হবে না যেখানে নবিসের স্পষ্ট অনেকগুলো হাদিস আছে সেখানে দেওয়ার ক্ষমতা আছে সুতরাং সেখানে আপনার বিবাহ হয় নাই আচ্ছা পরবর্তীতে যদি অভিভাবক মেনে নে মেয়ের অভিভাবক যদি মেনে পরবর্তীতে যেদিন মেনে নিবে সেদিন ওই মেয়েকে বিবাহ করা বৈধ হবে এর আগের দিন বৈধ না আগের বিবাহ হবে না আগের বিবাহ তো বাতিল বাতিল হইলে ওই বিবাহ হয় কেমন আর যদি বলছেন যে আগেরটা জানা হবে কিনা জানা তো অবশ্যই হবে জানা তো হয়েছে এখন জানার যদি ইসলামী বিধি থাকতো ইসলামী আইন কানুন থাকতো তাহলে জানার শাস্তি আদালতে হইত যেহেতু এখন ইসলামী আইন কানুন ওইভাবে নাই বিচার আচার নাই তাহলে এটা তো কেউ শাস্তি প্রয়োগ করার ক্ষমতা কারো নাই এখন তারা আল্লাহ কাছে তওবা করবে আল্লাহর কাছে ক্ষমা আল্লাহর কাছে ক্ষমা চাইবে এটাই তাদের করণীয় আর এরপরে মোহর যেটা হবে মোহর আগের মোহরে হবে না মোহরটা নতুন করে বিবাহ যেহেতু নতুন আগেরটা তো বিয়ে হয় নাকি তাহলে সে মোহরও প্রযোজ্য না নতুন করে নির্ধারণ করতে হবে